আয়াত শুনলেও সেজদা দিতে হবে যে পড়বে সেজদা দিবে আচ্ছা যদি কেউ তেলাহত করে বা হেফস করে বারবার ওই আয়াততে হেফস করছে তো শেষখানে একবার করলি যথেষ্ট যখন কোরআন বন্ধ করলো তখন সেচদা করে নিলাম আপনার কানে আওয়াজ পৌঁছিল যে একটি সেজদার আয়াত পাঠ করা হলো আপনি সেজদা দেবেন এই সেজদা কখন দেবেন আপনারা এখন দেওয়া যাবে না দেওয়া যাবে সেজদারটা দিয়ে নেন তারপর খান বললেন না অস্ত্র দফতরি পড়লেন আয়াত পড়লেন মাসলা জানেন তারা যেমন সৃজদা পড়লেন কাফেরা এত সুন্দর মাতৃভাষা তো আমরা যখন গজলগুলো শুনি বা সঙ্গীত শুনি কত মজা লাগে বাংলা তার সাথে মানে নিজেকে একেবারে একাকার করে মনে হচ্ছে যে যেই রকম ভাবে পড়েছে সেই রকম তার অবস্থা হচ্ছে ঠিক না জি তো করান পাঠ হচ্ছে কোরআন পাঠ হচ্ছে তারা শহীদ বুকারি অসুসিখ মুসরিদরাও সে পড়ে গেছে এত মোহিত হয়ে গেছে না মক্কাই মহিনা কোথায় কাফের আর কাফের যদি প্রথম দিকে ছিল তারপরেও না মক্কাই এই ঘটনা মক্কা সুরান মক্কাই झुकी करें एक रुगी मानुषर मानुष माथा रेखे से झुके से झुकी পরে আমাদের জানার শেষ নেই মনে হচ্ছে নতুন করে জানলাম এখনো মনে হচ্ছে যে অনেক কিছু আছে নতুনও জানলাম এর আগে পড়িনি মনে হচ্ছে এই দুই হরফ শিখে ফরজ কাজটি শিখেনি ইসলামের আরতান ইমানের আরতানটি শিখেনি আর মানুষ মনে করে যথেষ্ট তোমরা তো মুসলমান বিশেষ করে আমাদের সমাজের শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেরা এদের সবচেয়ে বড় রোগ মানে শিক্ষিত যেহেতু তো দুনিয়ার শিক্ষিত লোকেরা ভাবে যে আর শিখার কি করে জানাচ্ছে যথেষ্ট জানছি বাই মুসলমান ছোট থেকে বাবা মায়ের কাছে শিখেছি ব্যাস যেভাবে নামাজ পড়ে পড়ে ওর স্ত্রী পড়ে এইভাবে ও পড়ে এইভাবে ওটাই জানে আর কিছু জানে না আর নিয়ত তো পড়ে ইসলাম জি অজাতো অজিয়া পড়ে তারপরে তাকে মেতে সেটি ইসলাম সেটি জানে কিন্তু জানে না রহস্য যে কত